হামদুলিল্লা সালাম রসুল সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা চোদ্দো শত সনের পবিত্র শাহরের রমাদানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা পবিত্র শাহরের রমাদান কেন্দ্রিক আমাদের বাংলাদেশের মুসলিম ভাই বহুল প্রচলিত বৃষ্টি ভুল নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা এগারোটি ভুল আপনাদের সামনে তুলে ধরেছি অতি সংক্ষেপে আজকে আমরা আরও তিনটি ভুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং যে ভুলগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভুলগুলো পৃথিবীর সমস্ত ওলামায় ক্রামদের নিকটেই ভুল এইগুলো হানাফি মাঝহাবের ওলামাদের নিকটেও ভুল সাহাপি মাঝহাবের ওলামাদের নিকটেও ভুল মালিকি হাম্বলি মজাহাবের ওলামাদের নিকটেও ভুল এবং ওলামাই মাদিনা ওলামাই মাক্কা ওনাদের কাছেও এই বিষয়গুলো ভুল হিসাবে পরিগণিত বারো নম্বর ভুল আমরা যেটি আলোচনা করব সেটি হল আমাদের দেশে মসজিদ গুলোতে সুরাতারাবি হোক আর খতাবি হোক বাংলাদেশের দুই ধরনের তারাবি হয় এক ধরনের তারাবিকে বলা হয় তারাবি তারাবি বলতে কিছু নেই আদায় করা হবে সুন্দর কোরআন তালাওয়াত হবে এবং সহি কোরআন তালাওয়াত হবে আমরা শুনবো যে যতটুকু পারি আমরা তালাওয়াত করব। কিন্তু আহ সব জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি চার পরে যখন সালাম পিরানো হয় সালাম পিরানোর সাথে সাথে আমাদের দেশের মসজিদগুলোতে আমরা দেখি একটা দোয়া পড়া হয় সোভান আজিল মুলকে ওয়াল মালাকুতে সুহান নাজিল ইজাতে ওয়াল কুদরাতে ওয়াল হাইবাতে এইভাবে একটা দোয়া সাথে সাথে সব মুসল্লিরা পড়া শুরু করে দেন আর এই দোয়াটা শেষ হইলে শেষ হওয়া ইমাম সাহেব হাফিজ সাহেব একটা মোনাজাত করেন সে মোনাজাতটাও নির্দিষ্ট আল্লাহিক করা হয় এই যে চারির পরে যে দোয়াটা এবং যে মোনাদাতের দোয়াটা এই দুটা দোয়াই কোরআনে কারিমেতো নেই নবী কোন কোনো কোন কোনো কোন জাল জালহাদিসেও এই দোয়াগুলো বর্ণিত হয়নি অথচ এগুলো আমাদের দেশে বহুল প্রচলিত যদিও এগুলোর অর্থের মধ্যে কোন সমস্যা নেই দোয়াগুলো গুলো ভালো মনে ভালো দোয়া কিন্তু বেদাতটা ভালো জিনিসে বেদাত হয় খারাপ জিনিসে বেদাত হয় না অর্থাৎ যেটি ভালো এই দোয়াটি পড়লে এই জায়গায় এটা স্বভাব হবে এটা দ্বারা আমার অনেক উপকার হবে কল্যাণ হবে এই বিষয়টা হয় রসল্লাহ সাল্লা সালাম বলে দিতে হবে বা রসল্লা সাল্লি সাল্লাম পড়েছেন এরকম দলিল থাকতে হবে নবী সাল্লা সালামের সাহাবিরা পড়েছেন সাহাবিরা করেছেন এরকম কোনো দলিল থাকতে হবে এই দুটি দোয়া এই দুটি দোয়া হানাপি মাঝাবেও নাই হানাফি মাজহাবের কোনো কিতাবে এই সোভানাজিল মুলকে ওয়ালমালাকুতে এবং আল্লাহমিন্ন সালুক আল জান্না এই দুইটা দোয়া কোনো কিতাবে বর্ণিত হয় নাই অথচ আমাদের দেশে সব মসজিদে মসজিদে বহুল প্রচলিত এই দোয়াগুলো পড়া হয় এবং এই দোয়াগুলো না পড়লে মনে হয় যে তারা নামাজে হয়নি অথচ এই দুইটা দোয়া আমরা যেহেতু সোনা দ্বারা দলিল দ্বারা প্রমাণিত নয় এবাদত ছোট একটি আবাদত করতে হইলেও দলিল লাগবে দলিলবিহীন নিজে ভালো মনে করে কোন আবাদত করা যাবে না তো এজন্য আমরা এই সময় এই দুটি দোয়া পড়বো না এই দুটি তো আনা পরে আমরা চার রেখাত পরে আমরা তাজবি পদব সুভান আল্লাহমদিহি সুবহান আল্লাহ আজিম সুভান আল্লাহামদুল্লাহ আল্লাহ ভকবর দরুৎ পড়ব আল্লাহ মুহ মোহাম্মদ আলহি ওসাহাবিহি ওম যে জিকির করতে পারি তিনি সেই জিকির করবেন চার রেখাত পরে কিছুক্ষণ সময় বিরতি দিবেন সেই জিকিরগুলো করবেন আর চার রেখাত পরে পরে এইভাবে মোনাজাত করা ছাদ তোলা এটাও আরেকটি ভুল আমাদের যেটারও কোনো সুস্পষ্ট কোনো দলিল নেই এটাও আমাদের মনগড়া গড়া একটা বাধব এই এই বুলটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। এরপরে আমরা যে ভুলটি আলোচনা করব। আমরা ১৩ নম্বরে যে বুলটি আলোচনা করব। সেটি হল যে আমরা দেখা যায় যে সাতাইশ তারিখ যখন আসে তখন আমরা কোরআনে কারিম খতম করাকে আমরা বাধ্যতামূলক করে নিই এবং সেদিন আমরা কোরআনে কারিম খতম হওয়ার পরে একটা দোয়ার আয়োজন করি মিলাদের আয়োজন করি বিশাল আকারে একটা লম্বা দীর্ঘ মুনাজাত। কোরআন খতমের মুনাজাত করে থাকি এই জিনিসগুলো আমাদের ভুল যে কোরআনে কারিম আমরা চলাতে তালাওয়াত করব। আমরা কোনো সুনির্দিষ্ট বিশেষ কোন নবীতে তারা সাতাশ তারিখে শেষ করেন না তারা ২৯ তারিখ ৩০ তারিখ পর্যন্ত তেলাবাদ করে যান যতটুকু তালাবাদ করতে পারেন খতম না হইলেও অসুবিধা নেই উনত্রিশের সমাদান হলে তারা উনত্রিশ তালাবাদ করেন যদি তিরিশ দিন হয় তিরিশ পার হাত করেন কিন্তু এটাকে কোনোদিন খতম করে নিতে হবে এত তারিখ এরকম বাধ্যতামূলক করে নেন না কারণ ইসলাম যেটা আমার উপরে বাধ্যতামূলক করে নাই সেটাকে বাধ্যতামূলক করা এটি গুনাহের কাজ এটি বেদাহাতের কাজ এজন্য আমার সম্মানিত বা ইউবনেরা আমরা সাতাশ তারিখের বিশেষ দোয়া সাতাশ তারিখের বিশেষ মোনাজাত এসব উদ্দেশ্যে আমরা সাতাশ তারিখে মসজিদে যাওয়া এটা আমাদের ভুল দেখা যায় ওই মুসল্লিবাইয়েরা যারা সাতাশ তারিখে দোয়ার জন্য গেছেন মোনাজাত্রের জন্য গেছেন আজকে কোরআন খতম হবে এই উপলক্ষে গিয়েছেন পরের দিন আর মসজিদে পাওয়া যায় না একদিনে পাওয়া গিয়েছে ইসলাম এই জাতীয় একদিনের আনুষ্ঠানিকতা এরকম আনুষ্ঠানিকতা ইসলাম বিশ্বাসী না এজন্য এই সকল ভুল থেকে বেদাব থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এরপরে আমাদের ১৪ নম্বরে যে ভুলটি সেটি হল আমাদের দেশে রমাদান মাসের শেষ জুমা শেষ জুমা যেটা আসে সেটাকে জুমাতুল বিদা হিসাবে পালন করা ইসলামে এরকম জুমাতুল বিধা বলতে কোন জুমা নেই সকল জুমার মর্যাদা সমান বছরের যতগুলো জুমা আছে সেটা মোহারম মাসে হোক রমাদান মাসে হোক প্রত্যেক মাসেই জুমার মর্যাদা সমান রমাদান মাসের শেষ জুমা হলে সেটা জুমাতুল বিদা এই রকম কোনো সুস্পষ্ট শহীদ দলিল নেই এই ব্যাপারে একটা জাল হাদিস আছে জুমাতুল বেদার উপরে শাক বিন বাজ রহম্লা এটা সমস্ত মহাদ্দেশেনে কেরামের ঐক্যমতে এটা হলো দায়িফা বাতলা এটা একেবারে সবার সম্মতিক্রমে এটা বাতিল অর্থাৎ এটা হাদিস। এটা কেউ গ্রহণ করেন নাই সুতরাং জুমাতুল বিধা নামে কোনো জুমা ইসলামে নাই আমরা অপেক্ষা এই জুমাটাকে আমরা আলাদা দৃষ্টিতে দেখি এই যে ইসলাম যেটাকে আলাদা দৃষ্টিতে দেখে নাই আমি আপনি এটাকে আলাদা দৃষ্টিতে দেখা এটা একটা বেদাতজন্য আমার সম্মানিত ভাই বোনেরা এই ভুলটা থেকে আমরা দূরে থাকা চেষ্টা করব। আল্লাহ সবান্নালা আমাদেরকে শাহরুর রমাদান কেন্দ্রিক সকল ভুলগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শাহরুর রমাদানের রহমত বরকত মারাত এগুলো আমাদেরকে আল্লাপাক হাসিল করার তৌফিক দান করুক আল্লাপাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দিন আমিনালামালাইকুম